আবুহেরা রদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাহ আলসালাম বলেন অনুসরণ করার জন্যই ইমাম নির্ধারণ করা হয় কাজেই তার বিরুদ্ধাচরণ করবে না তিনি যখন রুকু করেন তখন তোমরাও রুকু করবে তিনি যখন সামি আল্লাহমান হামিদা বলেন তখন তোমরা রব্বানা রব্বানালাকার হামদ বলবে তিনি যখন সেজদা করবেন তখন তোমরাও সেজদা করবে তিনি যখন বসে সালাত আদায় করবেন তখন তোমরাও সবাই বসে সালাত আদায় করবে আর তোমরা সালাতে কাতার সোজা করে নিবে কেননা কাতার সোজা করা সালাতের সৌন্দর্যের অন্তর্ভুক্ত